আবদুল্লাহ ইবনু আব্বাস রদিল্লাহ তালাহন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কায়সারের নিকট চিঠি লিখেছিলেন এবং এতে বলেছিলেন যদি তুমি মুখ ফিরিয়ে রাখো তাহলে প্রজাদের পাপের বোঝা তোমার উপরেই চাপানো হবে